আল্লাহ সুবহান تعالی। อ่า খুবই শুকরিয়া আমি বলছি আল্লাহ সুবহান تعالیর কাছে আসলে তার এত দয়ায় আমরা আসলে আলহামদুলিল্লাহ আজকে পুরো প্রজেক্টটি শেষ করতে পেরেছি। এরপরে ধন্যবাদ জানাই সুমা যারা আমাদেরকে যারা সাপোর্ট করেছে फ्रॉम এই প্রোগ্রামটা তাদের কারণে আজকে সম্ভব হচ্ছে। আর আ স্পেশালি থ্যাঙ্কস জানাই আপনাদের আর আপনারা করতে পারতাম না। এই ছোট জার্নি তো অনেক মজার আসলে আহমদুল্লাহ করার মত না আরকি আর এটা আমি করিয়েছি আমার মা আজকে অনেক বছর হয়েছে আপনি এটা একটু করেন কি হয় না হয় সংস্প থাকার কারণে দেখা যাচ্ছে একটা কাজ পেটে থাকা হয় এরপরে আসলে কিছু ভাইদের সাথে শুরু হয় একটা ওয়ার্কশপ হয় আমাদের কিছু প্ল্যানিং হয় সিএম হয় আল্লাহ দয়ারা অনেক ভালো রেসপন্স পেয়েছি যেমন আমাদের মানে এই অল্প টাইম এর মধ্যে অনেক আছে আমাদের আমাদের আলহামদুলিল্লাহ সমাজে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশে বলেন বা দেখা যাচ্ছে মানুষ সুন্দর নিয়ে খুব ওয়ার্ক করছে আহমদুল্লাহ যেমন আমরা টি শার্ট বলি লেখা থাকে স্মাইলের সুন্না মগ থাকে তারপর ধরেন বিয়ে দিয়ে কাজ করছে অনেকে আলার সকল মনে হয়েছে এটা নিয়ে আমরা যখন একটু করা শুরু করেছি আমাদের ডাক্তার যারা ভাইরা আসে পরে আমরা আসলে খুব মানে গভীরভাবে পরিচয় হইটা আমরা অনেক স্ট্রংলি ফিল করছি মেডিকেল ডিপার্টমেন্টটাতে প্রফিটিং মেডিসিনের একটা একটা পার্ট থাকে খুব জরুরি আর এই পার্টার মধ্যে যেটার মধ্যে সবচেয়ে বেশি আমরা মানুষের আসলে এত অসুস্থ কেন হয় তা আমরা দেখছি অনেকে বলে আমরা আমাদের বাংলাদেশে একটু ভেজাল বেশি খাই এই আমরা অসুস্থ হয় তা আমি এর সাথে একমত না কারণ আমি একমত এই যদি ভেজালে যদি আসলে এটার মূল সমস্যা হয়ে থাকে তাহলে ক্যান্সারের সবচেয়ে বেশি পেশেন্ট কেন বিশ্বে। ওই কিছু বহিবিশ্ব আমি ফ্রেশ খাই বেটা। তো ওরা কেন তার অসুস্থ হয় এই জিনিসটা দিয়ে যখন আমরা একটু ওয়ার্কআউট করতে গিয়েছি আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি মানুষের অসুস্থ না সবচেয়ে বড় বিষয় হলো সেটা না দেখা যাচ্ছে ফজলের সময় উঠছে ঠিক বাট নষ্ট করছি দেরিতে ফজলের সময় উঠছে ঠিক বাট একটু আমরা ঘুরিয়ে করছি ওয়ার্কআউট হচ্ছে না এক্সারসাইজ হচ্ছে না খাওয়া রেগুলারলি হচ্ছে না অয়েল মিটাইন হচ্ছে না আরো অনেক বিষয় আছে আর এই কাজ করছি সবচেয়ে মনে হচ্ছে বাংলাদেশের যদি বলা যায় রুকাইয়া নিয়ে যদি মানে যেটা সবার মাঝে পৌঁছে দিয়েছে সবাই যেটা আমরা সবাই ধন্যবাদ করবো একটা ভাই ইনশাল্লাহের জন্য এত দূর থেকে এসেছে। এই জিনিসটা একটু নজর আন্দাজ হয়ে গেছে নজর আন্দাজ তিনি কিছু সময় মনের কথাগুলো বলতে চাই আমরা জানি সবাই আল্লাহ একটু দেখেছি আল্লাহ সাল্লা যেটা ব্যাপার হয়েছে এরপর দেখা যাচ্ছে কি সমস্যা যেই মানে ডিপ্রেস বা নিয়ে বসতো গ্রুপ করতো বা দেখা যাচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট থিং আমরা যেটা স্ট্রংলি ফিল করেছি এটা নিয়ে যারা সেলফোন আছে আমরা চললে স্টেসে আমরা পৌঁছেছি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ একসাথে খেতকের ইনশাআল্লাহ প্রজেক্ট শেষ করব তো এই মুহূর্তে আমি আমাদের ডক্টর আমন ভাইকে অনুরোধ করব আসলে আপয়শার প্রফেক্টিং মেডিসিনটি আজকে এই ছোট যত আমি এমন এক্সপেরিয়েন্স হয়েছে ওনার ইনশাআল্লাহ একটু জন্য আমন আমি আসলে সাথে বেশ কিছুদিন ধরেই প্রায় শুরু থেকে আছে যে জিনিসটা আমাদের এখন আমি একটু প্রফেশনাল কথাও বলি বলি সরাসরি বিষয়গুলো সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া থাকা দরকার যেহেতু যারা দেরি পরিবেশ কিংবা প্র্যাকটিসিং লাইসে যারা আমরা সময় কম বেশি আসা যাওয়ার মধ্যেই থাকি এই জিনিসগুলোর ভিতরে প্রফিটিং মেডিসিন বিষয়টি অমিত থাকে আমরা অনেক কিছুই সম্পর্কে আইডিয়া রাখি নিজামা প্রায় এখন ফেসবুক ভালোই জানে কম বেশি রুকিয়া জিনিসটা যদি অপ্রচলিত ছিল আমাদের আমাদের দেশে কিন্তু এখন মোটামুটি জনপ্রিয়তা হচ্ছে আবদুল আহমদ ভাই এবং অন্যান্য যারা রুকিয়া গ্রুপ যারা আছেন তাদের তাদের কারণ মোটামুটি এখন প্রচলিত হচ্ছে প্রফিটিং মেডিসিন আসলে কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে রাহুল ইসলামের থেকে শুরু করি যখন আসলে বিভিন্ন বিষয়ের থেকে যখন মেডিকেল সায়েন্স খুব মানে ছিল না করবো ছিল জিনিসটা আমাদের মানে অনেকে অজানা ছিল বিষয়গুলো হ্যাঁ যেমন একটা ছোট উদাহরণ শুরু করি রাসুল্লাহ ইসলাম বলে গেছেন স্পষ্ট খেজুরের কথা হ্যাঁ প্রতিদিন সকাল সজালোর পরে যে ব্যক্তি সাতটা আজোয়া খেজুর খাবে সেই ক্ষেত্রে তার কোনো বদনজর এফেক্ট করবে না এই কথাটা রাসুল সাল্লাহাম কেন আমরা কয়জনই সেটা কেন কতটুকু কোনো কথা বলা হয়েছে মৃত্যু বেশ কি যে কোনো রোগের মহাউসু সে যেন নিয়মিত মধু পান করে প্রত্যেকে কালো মিশিয়ে পান করলে সেটা আরো ভালো এবং মধু খালি পেটে সকালে পান করতে বলা হয়েছে সম্ভব হলে সেটা মিশিয়ে হ্যাঁ পানির সাথে মিশিয়ে খালি খেতে বলা হয়েছে এটা এটা ছাড়া অন্যান্য আরো বিভিন্ন যেমন আছে এটার সাথে কালো জিলত আছে জয়তনির তেল ব্যবহার করতে বলা হয়েছে মানুষকে সাথে পরিচিত করে দেওয়া পরিচিত করিয়ে দেওয়ার জন্য যেমন বিভিন্নভাবে শরীর আমাদের যে আমাদের শরীরে তৈরি হয় এই জিনিসগুলো অনেক বেশি মাত্রায় শরীরের উপর এফেক্ট করে কারণে প্রায় সময় আমাদেরকে দেখা য়ার বাকিদের সাথে আমাদের মেডিকেল টিম আছে তাদের সাথে চেষ্টা করছি আমরা এই জিনিসগুলো সম্পর্কে আরো বেশি পরিচিত করানোর জন্য চেষ্টা করছি অনেক বেশি সম্পর্কে বলি হিজামা সম্পর্কে কম বেশি অনেকে হয়তো এখন জানেন মূলত এটা আসলে সংক্ষেপে বলতে গেলে অনেকে ধরে ফেলে जमा चुषेट रसुल्लामी रासुल्ला जो मीराज रात ग প্রতিটা দলকে বলেছে একটা সরাসরি চলে এসেছে হিজামা যা মানুষ যে সকল চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তার মধ্যে হিজামা সর্বোত্তম এটা একটা যার কারণে আমরা হিজামার উপর জোর দিচ্ছি যেসব রেমিডিগুলো দেওয়ার চেষ্টা করি রোগীদেরকে প্রত্যেকটা কেমিক্যাল কম্পের একটি সাইড ইফেক্ট থাকে হ্যাঁ হিজামা কিন্তু এই জিনিসটাকে মুখ যার কারণে আমরা অনেক বেশি হিজামার উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করছি আবার ব্যাপারটা এভাবেও চিন্তা করতে হবে এটা মেথিক না হয় কিডনি রোগ আছে একটা দুইটাই কোনো কারণে কাজ করছে না সেক্ষেত্রে আমরা অনেক পেশেন্ট মাঝে মধ্যে বলতে শুনি যে আমার মানে কিডনি একটা নষ্টা দুইটাই নষ্টা কাজ করছে না সেক্ষেত্রে আমি এই জামা করাতে কি না। সেই ক্ষেত্রে আপনি ডক্টরের কনসালটেন্ট যোগবেন নেফ্রোলজিস্টকে দেখিয়ে আপনি কনফার্ম করে নেবেন সেটা আত কি তারা আত তার জন্য অ্যাপ্লিকেবল কি কিছু কিছু বিষয় আমরা এই জিনিসগুলো শেয়ার করি আমরা অনেক সময় দেখি ব্যাকটেনের ক্ষেত্রে খুব ভালো একটা ইফেক্টিভনেস পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পাওয়া যায় তবে সেগুলো আগে দেখতে হবে তার মেডিকেল সব রেমেডি আছে যেসব কজের কারণে তার এই যে তৈরি হলো এই জিনিসটা সম্পূর্ণ ঠিক করা যাচ্ছে কিনা হ্যাঁ তারপর ভবিষ্যতে থাকবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেক বেশি দরকার আপনাদের এই বিষয়ে আমরা চেষ্টা করতেছি রাসুল্লাহ জাগ্রত করার জন্য এবং রুকিযা সম্পর্কে আর বেশি কিছু বলা নেই আজকের প্রোগ্রামটা যেহেতু রুটি সেহেতু আমাদের পড়ার আছেন রাখি সম্মানিত এবং আব্দুল্লাহ আমাদের একটু পরে সে আল্লাহ যতটুকু দরকার আপনাদের বোঝানো দরকার রুকিয়া সম্পর্কে আমাদের যে গুরুত্বটা আমাদের জীবনে কেন প্রয়োজন বদ্মজর কিংবা এই ধরনের জাতীয় প্রভাব আমাদের কতটুকু শরীরে বিদ্যমান আমাদের চারপাশের জগৎটা কেন আমাদের সবসময় একটা জিনিস রাখতে হবে আমরা যতটুকু দেখি আমাদের কিন্তু দেখার পরিধির বাইরে একটা জগৎ আছে এই জগৎটা অনেক কিছু আবার আমাদের উপর নিয়ন্ত্রিত হয় আমরা দ্বারা নিয়ন্ত্রিত অজ্ঞতার কারণেও হতে পারে এই জিনিসগুলো আমরা কিভাবে রেহাই পেতে পারি এই জিনিস সম্পর্কে একটা সচেতনতা নিরাপ উদ্যোগ আশা করি আমি আপনাদেরকে সবাইকে পাশে পাবো ইনশাল্লাহ আমাদের জন্য ভাই আমাদের দেখা গেছে ভাই মধু কেন কথা করেছে আলাদা আলাদা আল্লাটেন্স শেয়ার করতে চাই খুব বোর্ডলি যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা যখন একটু রিপিট করছে আল্লাহ শেয়ার করি ঘুরে <laughs> ফিরছে ইন রুপেয়ারেশনে আমরা একটু থাকে শুরু করছি একটা মাস চেষ্টা করছে আর কিছু না বলি আমি ফর্ম দেখি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের লুকিয়ে নিয়ে একটা আশা বা স্বপ্ন ছিল যে আবদুল্লাহ মাহমুদ ভাইয়ের যে আমি বেশি কিছু বলতে পারবো না তো আল্লাহ আমাকে যতটুকু ইয়ে দিয়েছেন আমি সেখান থেকে একটু সা সার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আসলে বলতে গেলে যেটা আসে প্রথম প্রথমে শব্দটাই মূলত আমাদের কাছে একটা অপরিচিত শব্দ হয়ে গেছে আমরা যেটা জানি আশেপাশে যেটা ঘরে ঝাড়ফুকুই আমরা বুঝি বা অনেকের তাবিজ কবজ এগুলো মিল করে থাকে তো আসলে রুকিয়া মানে কি না রুকিয়া মানে কি আসলে এতটুকুর মধ্যে যে ফাঁকিয়ে ফুল বা জিনিস বাট এরকম না রুকিয় ব্যাপারটা আসলে আরো ডিটেস কিছু আলোচনা দাবি রাখে তো যেটা যদি আমি সংক্ষেপে বলি সেটা এরকম বা আপনার বদনজর বা সমস্যাগুলো আছে আমাদের যে হাসাত বা আইন খালি এই সমস্যাটা যে দূর তা না রুকিয়ে শব্দটা ডিটেলস দিন ঝাঁপ ফুক আসলে এটা সঠিক ব্যাখ্যা করার সম্ভাবনা আমরা দেখলাম যে রুকিয়া জিনিসটা আপনার যখনই রুকিয়া করা হয় যদি আমি আমি একটা সার সংকেত বলতেছি যে রুকিয়া জিনিসটা আপনার স্পিরিচুয়াল শক্তি বাড়ায় ফুদিনাম এরকম হলো না जैसे जींद जाएगा रुकिया जिस फलो करफर्म कर ही तक इनक्रीज है रुकिया क्षेत्र में रुकियाँ रुकिया सरिया बोझा रुकिया बुकिया शिल्कियारबाना जख ही रुकिया रुकिया बहु रुकिया बेपार्थुअल चिंता करी আধ্যাত্মিকভাবে ভাবি যে যখনই আমরা সুরা ফাতিহা করি তো ফাতিহার ক্ষেত্রে কয়েকটা ব্যাপার যদি আমরা লক্ষ্য করি যে আমরা শুরুতে বলি যে আলহামদুলিল্লাহ আলম বিসমিল্লা শুরু করার পরে তো সকল প্রশংসা আমরা বলি আল্লাহ সব হতা সমস্ত প্রশংসা জগৎসমের র আল্লাহ তো আল্লাহ সবহান তারা কোরআন কেন তার প্রশংসা দিয়ে শুরু করলেন যদি আমরা বলি আমরা প্রশ্ন করতে পারি যে আল্লাহকে প্রশংসা তো আর রহমান মানে রহমান আর রহিম তো এই নাম গুলো যদি আমরা তাফসির মধ্যে খুঁজি তাফসির কাছি রে বলা হয়েছে রহমান এবং রহিম এই নাম দুটো আল্লাহ তালার যদি এলিট নাম মানে সর্বস্তরে সর্বোচ্চ স্তরের নাম ধরেন তাহলে সর্বোচ্চ স্তরের নামের মধ্যে রহমান এবং রহিম নাম দুটাকে আমরা ইনক্লুড করতে পারি কারণ রহমান এবং রহিম নাম দুটো দ্বারা আল্লাহ তালা তার এমন একটা বরত্ব প্রকাশ করছেন যে তিনি মানে অবিরত বান্দার উপর রহমত করতে পছন্দ করেন অবিরত বান্দার উপর বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন অবিরত বান্দার উপরে তিনি তার প্রতিফল দিবসের মালিক তিনি বিচার দিবসের মালিক তো রাসুল সাল্লাম খেয়াল করেন যে একটা হাদিস রাসুল সাল্লিশ যে আমরা হাদিসটা একটু শর্টলি জানি তো জিহাদ শেষে সাহাবা রাজি আল্লাহ যেতেছিলেন তো আহ প্রতি বলতে একটা ট্রাইবের পাশে ওনার অবস্থান করতে হয়েছিল তো অবস্থান প্রেক্ষাপটে দেখা গেছে যে ওই ট্রাইব ছিল কুফার তো তারা চাচ্ছিল না যে সাহাবিদের অবস্থান করতে দিতে তো সাহাবরা তারপরও মানে ওনাদের শক্তি ছিল তখন আর এই জন্য ট্রাইব রা তারা সে যুদ্ধে যায় নাই তো দেখা গেছে সাহাবরা অবস্থান করছে কিন্তু একটা আহ আপনি যদি আমাকে দাঁড়াতে না দেন তো আমি তারপরে দাঁড়ালাম তখন আপনারা একটা মানে একটু ক্ষোভ থাকবে ভিতরে আমাদেরও থাকবে স্বাভাবিক এবং সব তাদের মিথ্যাকে আঘাত করেন তো তখন দেখা গেছে লিডার ছিল তাকে সাবেক আর এই সাবেক কাটার কারণে তারা অনেক ওঝা বিভিন্ন জিনিস প্রয়োগ করছে আমাদের ট্রাইবের নেতাকে সাপেক্ষে তো সাহাবা একজন উনি সাহস করলেন যে হ্যাঁ আমরা আমাদের কাছে আছে। তো উনি কি করলেন সুরত ফা করে ফু দিলেন তো তারা এটা দেখে আনন্দিত এবং ছিল। এবং তারা সাহায্যে অনেকগুলো শিব মানে কি বলে ওটা কি মানে যেন কি আপনার ভেড়া ভেড়া উপহার দিচ্ছিল মানে হাদিয়া স্বরূপ হাদিয়া মানে তার পারিশ্রমিক স্বরূপ একটা যে মানে তারা পরবর্তীতে তাদেরকে দিছে আর একটা বলেছে তারা মানে চুক্তি করছে তো দুটো এখন যদি আমরা দেখি যে তখন শাহাবাদের মধ্যে একটা মতভেদ হলো যে কিছু সাহাবলো যে এটা করা ঠিক হয় তুমি কোরআন দিয়ে তুমি কোরআন বিক্রি করলাম যেটা এটা গ্রহণ করা হবে না যতক্ষণ আল্লাহর কাছে গেলেন সাল্লাম তো যাওয়ার পরেই সোহান আল্লাহ তো রাসুল সাল্লাম সাহাবিকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে এটা এই প্রথম আল্লাহ হারিসটা ইউজ করছে তুমি রুখিয়া এটা কিভাবে জানলা রুখিয়া সংজ্ঞা এভাবে দেওয়া যায়না শুনতে আছে কি নেই সে ব্যাপার যদি আমরা বলি সোনা থেকে আমরা পাবো যেটা প্রথমেই পাই সেটা হচ্ছে তার বাংলাদেশকে যাচ্ছিলেন সেটা কি সেটা ছিল হারুদ এবং মানুষদেরকে এমন কিছু জিনিস শেখাতে এসেছিলেন যেগুলো মূলত ছিল গিয়ে তারা বলছেন যে रुकियावन देखेंड़ पेचन जगह তো পেশনার জায়গাটা যদি দেখা হয় যে তখন বললাম যে ডালে ঘিরা ছিল সাতটা ঘিরা তো এই গিরাগুলোর আলো সুন্দর বলতেছেন যে আশ্রয় তাদের থেকে যারা কি করে কুফরি মন্দ করে দেয় মানে তারা গিরা দেয় তো এই পেশেন যখন তার গিরাটা দেখলেন নেই কিন্তু আল্লাহ সালা পরোক্ষ ভাবে আকাঙ্ক্ষিতে আমাদেরকে রুকিয়া শব্দ ইন্ডিকেট করছে কোরআনে তো এখন যদি আমরা যাই যে কোরআন থেকে দেখার পর যদি আমরা খেয়াল করতে আসলে গুরুত্বটা কি রুকিয়া এখন গুরুত্ব দিকে সহ চলে যাই তো একটা জিনিস কি একটা জিনিসের গুরুত্ব আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা উপলব্ধি করতে পারবো যে এই জিনিসটা না থাকলে সমাজে কি হতে পারে যে আজকে আমরা অনেকে অনেক দূর থেকে এসেছি যেমন এখানে যে তানজির ভাই আছেন উনি আসছেন হালি শহর থেকে তারপরে যে আমাদের ডাক্তার ইলেজ সাহেব আছেন উনিও হালি শহর থেকে আসছেন সাপোজ আপনারা আসতে নিশ্চয়ই গাড়িতে করে আসতে এখানে একটা ক্লান্ত অবস্থায় পরিশ্রান্ত থাকতেন আমিও একটু দূর থেকে আসছি থেকে তো আমিও একটু ক্লান্ত থাকতাম তো আমরা এক সহজ অবস্থায় এটা শুরু করতে পারতাম না তো লুকিয়া फिर गुरु तो, तो गुरुत्ता गुरु बोझार বা আপনার যে মারুতের যে টপিকটা এটা কিন্তু আল্লাহ সুল্লাহ আমাদেরকে আমাদের করে বুঝিয়ে দিচ্ছেন যে রুকিয়া জিনিসটা আমাদের সাথে একটা অপ্রত জড়িত এবং আপনি যদি খেয়াল করেন এটা আপনারা পাবেন নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম তো একটা ব্যাপার কি যে একটা বিষয়ের গুরুত্ব ততটুকু নির্ভর করে যে দুই ব্যাপারটা আমরা কতটুকু ক্ষতি সাথে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কারণ শক্তি যখন থেকে ডিক্রিজ হচ্ছে মানে কম হ্রাস শুরু করছে তো ওই সময় থেকে আমাদের সমাজে কুফরি শিল্পী বা যেটাকে আমরা বলি জাদুচনা এগুলোর যে চর্চা এবং আমাদের লুকিয়ার সাথে মানে জড়িত হওয়া কতটা গুরুত্বপূর্ণ তো রিসেন্ট একজন ভাই আহ উনি কাতারে থাকেন তো ওনারটা বলতেছি কি কারণে যে মানুষ তো উনি বলতেছেন যে উনি এখন বর্তমানে একটু বদনজরে আক্রান্ত হয়েছেন তো যার কারণে আমার কাছে সমাপন্ন হন অনেক ইলুন কিন্তু আটকে যাবে এটা ভাবি নাই কখনো আর এই ব্যাপারে আমার ইলুন নাই এটা আমি অভাব হিসি উনি অভাব जे जे तो, तो एक्टर बेपर की समाज रास्ते घाट देखा जाएक्का आगतमु तमुक विभिन्न प्रश्न लक्ष्य करी এবং আমাদের সমাজে আমাদের যে দাঁড়ি টুপি লোক আছেন যারা দিনকে বিক্রি করছেন খুব সস্তা দামে এবং তারা খরিদ করছে কুফর এবং তারা কুফরি শিল্পী মতবাদ প্রচার করছেন যে আপনার পুরানের আয়াত লিখতেছেন আবার পাশাপাশি লিখতেছে উর্দুতে শয়তানের নাম সেটা ভাবে। যেমন আমি আপনার অনেকগুলো একটা উর্দু নাম তারপর আরো ইউজ করে আহ মাদার ইয়া আপনার আহ শয়তানের কিছু উর্দু নাম আছে এখানে নামটা আমার মনে আছে মনে আসছে না তো যেটাই হোক करे ख्याल कर करे। करें তারা প্রত্যেকেই জাদুঘর এবং বড় বড় জাদুঘর আছে চট্টগ্রামে কিছু তারা জাদু চর্চা করেন এখন একটা জিনিস কি যে রুকিয়ার ব্যাপারটা যদি আমরা বলি ব্যাপারটা আপনারা সরাসরি আলোচনা না এভাবে গুরুত্ব বোঝা ভাগ করে নিচ্ছি আবদুল্লাহ ভাইকে আবার বলবেন তো এখন যদি আমরা যাই শুরুতেই জিন নিয়ে আলোচনা করি তো জিমের ব্যাপারে আলোচনা করতে গেলে আসলে অনেক পিছনে চলে যেতে হবে আমাদের যে সৃষ্টি নিয়ে আলোচনা হবে আসলে তা দেখেন যে আসলে যেটা আগুন বলা হচ্ছে না সেটা হচ্ছে ধোয়া মুক্ত আগুন ধোয়া মুক্ত আগুন আপনারা যদি খেয়াল করেন धोनी आग नील, नील आगुपी तो जींद ওই যে ধোয়া যুক্ত আগুন সৃষ্টি করা হয় নাই যে তারা আমাদেরকে জ্বালিয়ে পুজো দেবে ব্যাপারটা এরকম না তাদেরকে সৃষ্টি করেছে একেবারে দুর্বল যে পয়েন্ট আগুনের নীল অংশ ওটা থেকে তো এখন যদি খেয়াল করি যে আমাদের অনেক কিছুই জানা মূর্তি যদি খেয়াল করি যে আমাদের মুশ্রিকরা যেগুলো পুজো করে ওদের বেশিরভাগ মূর্তিতে দেখা যায় যে কৃষ্ণ বৈঠকের মূর্তিগুলো ওদের যে রামের মূর্তি করে একটা নীলা অংশ থাকে তাদের মূর্তিগুলোতে এগুলো তো হলো তো জিনদের এবাদত করা হয় তাই একটা লীল অংশ দ্বারা ইউজ করে তো এখন একটা ব্যাপার কি যে জিনদের যে সৃষ্টিটা এই সৃষ্টিটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটাই পাই যে তাদেরকে সৃষ্টি করা সু দুর্বল অবস্থা তারা শক্তিশালী নয় এখন প্রশ্ন আসছে তাহলে তারা কিভাবে আমাদের উপর আশ্রয় তা যে তারা শক্তিশালী না হয় তো আসলে তারা আমাদের উপর আশ্রয় করে এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের ইমে দুর্বলতার কারণে দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত ভয় আর তৃতীয় হচ্ছে গিয়ে যে আপনার গুণাহ আর চতুর্থ হচ্ছে যে আপনি আপনার দুঃখ কষ্টে উদাসীন থাকলে ফর एग्जांपल কিভাবে ভয় আমাদের তাদেরকে আমাদের উপর বেশি প্রভাব বিস্তার করে আপনারা যদি দেখেন সূরা জিন এর তাফসিরে যদি যান তাফসিরে তাবারী তাফসীরের কাছে তারা সবাই একই আলোচনা করেছেন যে জিন্দে বলতেছেন যে কিছু মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা জিনদের কাছে এসে কি আশ্রয় মানে আশ্রয় প্রার্থনা করতে। তাদের কাছে আসতো সাহায্যের জন্য তো এই তাফসিল অর্থ হয়ে যায় তাফসিরে যে মানুষ যখন কোন পাহাড়ে যেত মানে রাসুল সালামে আগের সময় তো পাহাড়ে যেত তখন ওই পাহাড়ে কিন্তু বড় বড় কিছু জিনরা থাকে যেমন জিনিসের মধ্যে একটু পাওয়ারফুল জিন पहाड़े जित तारे पहाड़े रही रकते बुझा चे जीम के जीन हे। बोलते जे हे पहाड़े रक सहा तो गुरु तो बला हत्या पहाड़ दिए सन्द्यास मेरे लिए गलो तो मेष टाइम पहाड़े दिखे से बोलो हे पहाड़ेपाल तुम्हें बाघ थे मेषटा रक्षा करो তো তখন একটা আওয়াজ আসলো যে হে বাঘ তুমি এই কে ছেড়ে দাও বাঘটাকে ছেড়েছি তো এই ক্ষেত্রে জিন দেয়ের আওয়াজ আর ওই বাঘটাও ছিল জিন কারণ সে জিন হওয়াতে ওই জিনের কথা সে শুনছে আর এর ফলে কি হয়েছে তার ইমান আরো যে হ্যাঁ রব আমার কথা শুনছে মূলত তার কথা শুনে নাই কাছে সাহায্য করেছেন সে পাহাড়ে উঠত পাহাড়ে উঠে সে উলঙ্গ হতো বিভিন্ন অঙ্গ ভঙ্গি কেউ দেখে গেছে তো নাপাক পাক থাকতো কিছুদিন বিভিন্ন স্টাইল ডাকার স্টাইল আছে এবং আল্লাহ সাহায্য চাওয়ার বিভিন্ন ধরণ আছে তো জিনদের শক্তি তখনই বাড়ে আমি আবার বলতেছি যে কারণ জিনদের আলোচনা আসলেই আমাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে বিশেষ করে আমাদের বোনদের এবং আছেন তাদের সবারই জিনদের প্রতি আলাদা ভয় কাজ করে আর এই ভয় থেকে কিন্তু জিনরা একটা সুযোগ পায় কারণ যখন জিনের সরকারের কাছে সাহায্য চাওয়া হচ্ছে জিনদেরকে যখন আপনার প্রায়রিটি দিচ্ছেন তখন জিনরা কিন্তু আপনার উপর ক্ষমতা চালাবেই কারণ জিনদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আছে কারণ আগুনের ব্যাপারটা হচ্ছে ঊর্ধ্বমুখী प्रत्येक खबर क्षति कर देखना तो स्वाभाविक आसार যেটা আমাদের গুনার কারণে হয় যে কিছু গুণা আছে গোপন গুণা আহ যদি কেউ গোবর গুণা কিছু থাকে তাহলে জিন তাকে গুণারত অবস্থায় হ্যাটাক করতে পারে আহ তারপরে হচ্ছে কি আপনার আহ বলা হয় যে কি বলে গুণা এবং হ্যাঁ আপনি পয়লাটা ঢুকতে ধোয়াটা করেননি এবং এর ফলে সে আকর্ষণ ফিল করে কারণ জিনদেরও আকর্ষণ আছে জিনিস আপনার আবাস রাহিম দাবি তো একদম জিনিস করতে আসতো আচ্ছা তোমাদের প্রিয় খাবার কি ওই জিনিসের প্রিয় খাবার ছিল ভাত সে বলছে আমার প্রিয় খাবার ভাত আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের মেহমান ভাত দিয়ে মেহমানি তো ভাত খাওয়া অবস্থায় জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের কাছে নিকৃষ্ট কারা রাফিজিয়াহ ও খারেজীদের ব্যাপারে তোমাদের মতামত কী কথা দাও আমাদের সবচেয়ে নিকৃষ্ট তো তার মানে কি বোঝা গেল যে জিনদের মধ্যেও আকীদাগত পার্থক্য আছে আমাদের মধ্যে যেমন সালাহী আছে আহলে হাদিস আছে তাবলীগ আছে তাদের মধ্যেও আছে অনেক আছে অভাব নেই আমাদের যারা যেমন অনেক অভিজ্ঞ আকিরা বলেন যে কিছু এসব তথ্য কিন্তু আবার এখানে দলিল না এটা কিন্তু কারণ এটা একটা অদৃশ্য ওয়ার্ল্ড জিনিস ব্যাপারটা অদৃশ্য এবং আমরা যেহেতু আলোচনা বলে দিচ্ছি আর তারপরে আমরা যেটা করতে পারিটাতে আমরা জ্ঞান আমরা সেটাতে আছে ওগুলোর ব্যাপারে আমরা থাকে মানার ব্যাপারে ততটা অনগ্রহ নিজেদের অনিচ্ছাকৃত ভাবে কাজ করে যেমন রুকিয়ে নিয়ে আমরা অনেকেই আগ্রহ নিয়ে আসে কিন্তু যখন আহ এটা হাফিজুল্লাহ বলেন যে লুকিয়ে অনেকে আগ্রহ ফিল করে জানার পরে আগ্রহ অনেকের বাড়ে আবার জানার পর অনেকের আগ্রহ কমে আর যখন বিশেষ করে যখন এ বিষয় যখন শুনতে থাকে তখন ঘুম চলে আসে এটা একটা বড় ব্যাপারটা কি আপনার ওদের এক ভাই মাসাল্লাহ ভাই আহ উনি আসলে ভাই আমার মনে হয় নজর এখন দিয়েছি দেখেন তো কোনো সমস্যা আছে কিনা তো উনি লুকিয়ে শোনেন এক ঘন্টা শোনার পর উনি ঘুমিয়ে গেছেন তো এখন এই ব্যাপারটা কি ঘুমানোর কারণটা কি তাও ঘুমে যাবে ঠিক আছে কারণটা কি কারণ এটা নজর কত সমস্যা না এটা হচ্ছে গিয়ে অন্তরের আত্মার সমস্যা কারণ আহ आयात सामने घर चले ठीक मान पर्या गया आल्लार आयात सामने पड़ते घूम चलेबल रोगी ব্যাপার গুলো জানার পরে কিছু জানলেই মনে করে যে এটা মনে হয় সমস্যা বা এটা মনে হয় যে আমার মনে আমার মনে জাদু করছে কেউ মানে তো এই একটা বড় সমস্যা এটা আমি পরে আসি তো এখন একটা ব্যাপার বলি যে আমরা টয়লেটের তখন তাদের সাথে আমার তাদের মধ্যে আমাদের লজ্জার প্রকাশ পেয়ে যায় এবং এই ব্যাপারে ওলাও করে যেটা আমরা উপলব্ধি করতে পারি না আর যখন তার আকর্ষণ ফিল করে সাপোজ একটা পুরুষ একটা নারীর যখন অবৈধ আকর্ষণ ফিল করে যেভাবেই হোক তাকে পাওয়ার জন্য সে ইমান পর্যন্ত বিসর্জন দেয় এই ক্ষেত্রে একটা বড় আর প্রতি এবং তার ইমান আমার জেহাদ সবকিছু বিনষ্ট করছেন তো এটা একটা বড় ব্যাপার যে আসলে কাউকে যখন অবৈধভাবে ভালো লাগে অবৈধ ভালো লাগাটা একটু বেশি লাগে বৈধ ভালো লাগাটা তো আলহামদুলিল্লাহ কিন্তু অবৈধটা মানুষের কারণ এই ক্ষেত্রে জানবা থেকে তাকে যখন অভিষেক বের করা দেওয়া হলো তখনই সে প্রতিশ্রুতি নিয়েই যে আমি অবশ্যই তাদের করতে ঘাড়িতে ঘাড়িতে পেতে থাকবো আর ইমাম হাসান আলবাসুরহ বলেন নিরানব্বইটা ভালো রাস্তা করে যার প্রতি যদি আমরা দেখি যে এই টয়লেটের সামান্য টয়লেট অনেক পেশেন্ট পাওয়া যায় যে আমিও এরকম একটা দুটো পেশেন্ট দেখছি যে যাদেরকে আসার পরে তার টয়লেটে ঢোকার ধোয়া করে থাকে না তখনই আপনার বলছেন হ্যাঁ তো আছে সেটা অবশ্যই হবে মানে এখন আসলে আমরা যদি আপনাদের সবাই থেকে চাই আসলে সবাই তো চাইবেলা কোশ্চিন করতে আমাদের ইচ্ছা করবে আল্লাহ আসলে else nauk tar ashole jevabe inshallah chus korai ardichhala to inshallah amra ei last session pe shuru korchi apnara shobai shohodhik asha korchi inshallah abar obhoy আজকে ঘোষণা করা হয়েছিল সম্ভবত বিষয়টা এরকম প্রয়োজনীয়তা তো শোনা হয়েছিল যে বিষয়টা একটু মানে শর্ট হয়ে যায় সময়ের তুলনায় যে সূর্যের সেরিয়া বিষয়ে বেসিক ধারণা বা মোটামুটি সেটার উপরে হালকা ফোকাশ করি তারপরে বদমজুর বিষয় একটু বিষয় আলোচনা করা দরকার বিষয় হয় না এপর। আলোচনা করছিল শুরু করি রুকিয়া সারিয়া পুরো একটা শব্দ পরিচয় হওয়ার আগে রুকিয়া বিষয় পরিচয় হওয়া রুকিয়া মন্ত্র আমরা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি এটা তো একটা রুকিয়া সারিয়া কিন্তু আমরা শুধু রুকিয়া করলে যথেষ্ট হবে কারণ হচ্ছে যে অন্যান্য যে আছে বলা যায় যে কোরআনুল কালিমের আয়াত অথবা হাতিসে বর্ণিত দোয়া অথবা কোনো দোয়া মোট কথা উম পবিত্র বাক্য যেকোনো পবিত্র বাক্য আল পাই। शब्दो, शब्दो जायद शब्द जायद शब्द शब्द शब्द पवित्र शब्द उच्चारण अल्लाह तरह सहाये शुभम समस्या चावे मैं परिचय बनाए परिचय পরিবার সাপে কাটার জন্য সাপোর্ট করতে আসে আমর ইবনে হাজমের পরিবার তখন হাজিন পরিবার সম্ভবত প্রথমে ওনাদের থেকেই সব রকম অনুমতি দেওয়া শুরু হয় ওনাদের পরিবারের পরিবারের লোকেরা এসে বললো যে আগে আমরা ঝাড়ফুক করতাম এই সাপে কাটা সেগুলো আমাকে দেখাও তারপরে কথাটাই হচ্ছে মুরীজি রুকিয়াল বিষয় বললেন যে তোমরা যেগুলো ঝাড়ফুক করুকিয়ে সমস্যা নেই যদি তাদের শীত না জাদুকর যে দেখা গুলো আছে কবিরাজের যে রিচুয়াল গুলো আছে সেগুলো মানে সবগুলোতে স্বাভাবিকভাবে আপনি দেখলে বুঝবেন না যে এখানে কোন সমস্যা আছে বা মানুষ সহজ মনে করে বা স্বাভাবিক মনে করে ভালো মনে করে কোনো কবি পদ্ধতি ফলো করতে থাকে কিন্তু পরে দেখা যায় যে আস্তে আস্তে সয়তালের মধ্যে যায় তো সতর্কতা অবলম্বন করার জন্য আলিমরা মূলকে বলে द्वित অস্পষ্ট কোনো ভাষা থাকা যাবে মানে অস্পষ্ট ভাষা বা দুর্ব্য ভাষা বা অপরিচিত ভাষা থাকা যাবে না যেমন ধরেন আমরা এখানে বাংলা ভাষায় কথা বলি সবাই বাংলা বুঝতেছি ঠিক আছে হিন্দি অল্প অল্প বুঝি তা মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা এখন কেউ ল্যাটিন ভাষায় ঝাড়ফুঁক করতে শুরু করলো তা আমরা তো কেউ বুঝবো না এখন এখানে এখন মানে অর্থ কী বলতেছে না বলতে বোঝা যাচ্ছে না তো এ ক্ষেত্রে জায়গা হবে না ঠিক আছে এটা শিখ নাই তবুও আমরা তো শিখ থাকলে তো আমরা বুঝতে পারবো না সুতরাং এটা জায়গা হবে আর আরেকটা সত্য সেটা হচ্ছে যে তুমি আলাদা করে বর্ষা করে করতে হবে মানে যেমন ধরেন রুকিয়া করার ক্ষেত্রে অনেকের বাহ্যিকভাবে করে কিন্তু অনেক সময় রুকিয়ার ক্ষেত্রে জিন জন্য করে আয়াত তারপরে হচ্ছে আরও ঠিক তো মানে অনেকে চেষ্টা করে যে জিন রুগীর উপর আসুক আসে তারপরে আরেকজনের চিৎসা করুক ইত্যাদি ইত্যাদি জিনের সাহায্য চাওয়ার জন্য তো এই ধরনের করা যাবে না ধরনের হবে তো সব মিলিয়ে শুধুমাত্র এই তিনটায় হচ্ছে লুকিয়া সারিয়া মানে শীত থাকা যাবে না আর পরিচিত একটু বলা যায় রুকিয়া পরিচিতা অন্যের জন্য আমি রুকিয়া করে তাদেরকে রাখি ভাব আর এটা হচ্ছে যে সেলফ রুকিয়া সেলফ রুকিয়া অর্থ হচ্ছে যে প্রফেশনাল কারোর সহযোগিতা ছাড়া সহায়তা ছাড়া নিজের নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্য বলা যায় কখন আচ্ছা রুকিয় সাহেবের গুরুত্ব নিয়ে বলতে লাগলে আমি আগে প্রাপ্তবয়স্ক লোক আছে তাদের সত্তর ভাগের সত্যি ভাগ গুলো অন্তত হবে অথবা শতভাগও হইতে পারে বলা যায় না সবাই এরকম মানে সবার নিজের অথবা নিজের পরিবারের অথবা নিজের আর্থিক স্বজনদের মধ্যে কারো না কারো এই জিনু কারণ মানে কিছু না কি সমস্যা বের হয় তো আমি শুনছি যে আমার সমস্যা ছিল আমার নাম বলে হয়তো আমি কিছু চিনবা নাম না তো তার সমস্যার জন্য অনেক দৌড়াইতে অনেক অনেক মানে আর্থিক বিষয় ওটা অত মানে গুরুত্বপূর্ণ বিষয় না হচ্ছে যে খাটনি আর মানে হতাশ অভাব আর এত বড় ঝামেলার সমাধান কি এত সহজ মানে এবার বাড়ি গেলাম ছুটি আমার হয়েছে তখন ছুটিতে আসছি ছুটি আসছে দুই সপ্তাহ আগে কবিরাজ বলছে যে বিদেশ যাওয়া আটকানো আছে এরকম ভাবে তো আটকানো যায় না এটা তো আসলে ভুয়া কথা না উনি বিশ্বাসই করতেছে না কেমনি বুঝাইনি আমি দেখতে পাচ্ছি যে এসটায় এঘারে পাঁচটা বিশ্বাসী কে বললাম সেটা হচ্ছে যে মানে অজ্ঞতা যদি থাকে মানে সব ক্ষেত্রে যেমন ধরেন মানে আমার মানুষ বলে সাঁতার না জানলে মূলত এই জন্যই দরকার শিল্প মূলত এই জন্যই দরকার যেমন ধরেন আমার ছেলে মানে ছেলে না কারো ছেলে ছেলে খুব মানে চিল্লা করতেছে কদিন ধরে কথা শুনতেছে না এখন আপনি কি করবেন আপনি কি বলবেন হয়তো পিঠাবেন মারবেন ধরবেন কিন্তু আপনি যদি মানে রুকিয়া সম্পর্কে জানেন আপনি একটু রুকিয়া করে মাথায় হাত রেখে সরফার করলেন দেখবেন যে হয়ে গেছে তো এই যে জন্যই দরকার আসলে মানে মানুষ এতগুলো সমস্যা আমাদের চারপাশে আমাদের পরিবারের প্রত্যেকের এই সমস্যাগুলো মানে সমাধানগুলোর জন্য যদি একটু জানি যে এই বিষয়ে রুকিয়া করলে হয় তাহলে মানে সমস্যা খুব বেশি দূর আগায় না আমরা কি করি শুরুতে তো প্যারাসিটামল থাকে বাড়িতে প্যারাসিটামল নিয়ে খেয়ে না তো সমস্যা যদি আর একটু বেশি হয় তখন হয়তো ডাক্তারের কাছে যাই বা ছোট ছোট সমস্যাগুলো যদি আমরা শুরুতে বাসায় না শুরুতে হয় সমস্যার ঘটনা শুনলাম ছোটবেলায় যখন জন্ম নিয়েছে তখন অনেক সুন্দর ছিল হসপিটালে ডাক্তার নার্সরা করে নিয়ে বেড়াচ্ছিল তো কয়েকদিন হল তো হঠাৎ করে কাপড়ি দিয়ে উঠলো তারপরে কিচু নিয়ে উঠলো তারপর থেকে অসুস্থ তারপর থেকে কথাবার্তা বলতে পায় না কিছু সমস্যা শুনে মানে যা বুঝলাম যে এই যে অবস্থা সেটা আজকে তিন চার হয়ে গেছে না স্বাভাবিকভাবে হাঁটে না চির বিকাশ হয় নাই কিন্তু যে সমস্যাটা শুরুতে ছিল বদম মানে যখন যখন সমস্যা শুরু হয়েছে তখন যদি রক্ষা করত তাহলে মানে সমস্যা ঠিক কিন্তু আমরা বুঝে নাই সমস্যা আস্তে আস্তে বাড়ছে তিন চার বছর ধরে সমস্যা জমতে জমতে জমতে জমতে জমতে সেটা অবস্থা নিজের জন্য বা নিজের পরিবারের জন্য নিজের বাচ্চাদের জন্য রুকিয়া বিষয়ে একদম বেসিক ধারণা থাকা সেলফ করতে জানা মিনিমাম রুকিয়া করতে জানা এগুলো দরকার আসলে খুবই দরকার আর একটা বিষয় যে আমি মানে নিজের অভিজ্ঞতাতে বলি কারণ কেউ যদি কারোর সমস্যা থাকে ধরেন ছোটো খাটো সমস্যা কথা বলো কারো বড় সমস্যা থাকে অনেকের জাদুর সমস্যা আছে জিনের সমস্যা আছে বছর বছর ধরে রুজিয়া করতেছে তো এই দেখা যায় কি যে যারা হয়তো মানে ভালো হচ্ছে না সমস্যা তো অনেক সময় হয় যে একবার জাদু করছে রুজিয়া করে একটু ভালো আবার জাদু করতেছে আবার জাদু করতেছে জিন লাগায় রাখছে জাদু পাহাড়া দেওয়ার জন্য জাদুর সমস্যা একটু ভালো হতে না আবার নতুন করে রিনিউ করতেছে এরকম হতে থাকে তো এক্ষেত্রে দেখা যায় কি যে আমি নিজের অনেক যারা আছে যারা এক দুই বছর ধরে করছে কিন্তু শারীরিক মানসিক আরোগ্য লাভ কিন্তু তার দিনই অবস্থা যে দিনদায়িত অবস্থা এটা মানে প্রচুর উন্নতি হয়েছে মানে আপনি দেখেন আপনি প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে প্রান্তি লাভ আপনার মধ্যে এমনিতে একটা চেঞ্জ তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কুফি কুবিরাজের ক্ষেত্রে হয় কি মানে উল্টা পাল্টা মন্ত্র সব ক্ষেত্রেই হয় এগুলো করলে দিনের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় ইয়া বিষয় ছিল ঝাড়ফুক করে এগুলা এই সব দেখায় অনেক সমস্যা আছে কিন্তু খুবই কষ্ট লাগছে আমি তোর সামনে নামটা বলবো এখন খুবই কষ্ট কর্ত হয় যারা তাদের নামাজ করার নষ্ট হয়ে যায় আমি দেখছি যে একমাস আগের ঘটনা মানে দেখার পর মানে আমি দেখছি গ্রুপে তো অনেকে জানেন গ্রুপ করছিল। কিন্তু মানে পাবলিককে অ্যাপ্রুভ করার বিষয়টা মানে খুবই খারাপ দেখাচ্ছিল জন্য আমি মেসুখে বলতাম যে এই বসে আসেন ছিল যে ওনার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার ওনাদের বিচ্ছেদ ওনার তো যে পুজোর কাছে গেছিল ঝাঁফুক কড়াইতে পুজোর বলছে যে একটা কাপড়ের কাপড় লাগবে কাপনের কাপড়ের দুই পাশে হবে দুই তাবিজের দিনা করতে হবে শোনার পর ওই ভয় পাই গেছে কি ধরনের কথা না তো আর অসুস্থতা বিরক্ত হয়ে গেছে তোমার মি আসছে মানে খুব কষ্ট পেয়েছে বিষয়টা আসলে এখানে আমাদের দেশে যা ফেলে মানে বিস্তার না হলে এগুলো আটকানো সম্ভব কারণ সমস্যাগুলো মানুষের আছে আপনি যদি আধুনিকতা ফেসবুকে দেখছি পোস্ট ওকে বলছে যে তুমি লুটিয়া করো যদি ভালো না হয় তারপরে তুমি লুটিয়া করতে সমস্যা ভালো হয়ে গেছে মুসলমান হয়ে গেছে ভালো লাগছে খুব বিষয়টা তো মানে সমস্যা আক্রান্ত হইলে তো তো রুকিয়ে নিয়ে কাজ করার লম্বা হয়ে গেছে কথা আপনি নিজের জন্য রুকিয়া করবেন এত ফায়দা বললাম আর আপনি যদি মানে আমলাদ পাবলিকের জন্য করতে চান তাহলে এখানে অনেকগুলো আছে যে দিনের জন্য মানুষের তো অনেক মানুষের সব ধরনের মানুষই এই ধরনের সমস্যা জাদু এর মধ্যে একটা কবিতা আছে যে মানুষ যদি কাউকে জেলখানা থেকে মুক্ত করতে চায় তাহলে তাকে জেলখানা থেকে বের করতে হবে কিন্তু আল্লাহ যদি কাউকে মুক্ত করতে চায় তাহলে জেলখানাটাকে মুক্তি বানা জেলখানার মধ্যে আপনি সমস্যার মধ্যে আপনি অনুভবই করবেন যে আপনি কোন সমস্যার মধ্যে আছেন খুবই মানে খুবই মজাদার বিষয় নোয়ালামের ঘটনা আছে নোয়ালাম তো আমি তাদেরকে বলছি যে তোমার আল্লাহ কর পানি বর্ষাবেন তিনি বৃষ্টিপোষণ করবেন খুব হওয়া তিনি তোমাদেরকে মাল সম্পদ ভরে দেবেন তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন ওদের জন্য নদী প্রবাহিত করবেন ঝর্ণা প্রবাহিত করবেন তো বাগান বানিয়ে দেওয়ার সন্তান মানে আমার সমস্যাতে যে টাকা পয়সার সমস্যা পড়াশোনার সমস্যা এই ক্যারিয়ারের সমস্যা এই কোন হাজার সাথে একশো বার তো আপনি মিনিমাম একশো একশো বার সত্তর বারক করতে থাকেন যদি আস্তে আস্তে অভ্যাস বেড়ে যায় বাড়াবে ইস্তিফার করতে থাকা আর একটা বিষয় হচ্ছে ইতে কামাত থাকা কোন বিষয়ের সাথে লেগে থাকা একটা গুরুত্বপূর্ণ আসলে কামার বিষয়ে একটা ঘটনা শুনছিলাম শুনছিলাম জুন ঠিক আছে এক লোক আসছিল দশ বছর পর ওই বেচারা নিছে না কাছে থাকা যাবে না এত বছর ধরে ওনার কাছে থাকলাম কোনো কারাম দেখলাম না কোনো আধ্যাত্মিক কোনো একটা মানে কিছু ঘটনা দেখলাম না তো আমি তো আপনার সাথে এতদিন ছিলাম তখন বলছে যে তুমি কি এই জন্য আসছি হ্যাঁ আসলে কোন একটা স্বাভাবিক অস্বাভাবিক বিষয় দেখবো তো মানুষ দশ বছর ধরে গুণা করেনি দশ বছর ধরে একটা মানে ভালো কাজের কোয়াটল আছে সবকিছু ঠিকঠাক তুমি কি দেখতে চাও তারপরে উনি কথাটা বলছেন প্রসিদ্ধা তারা আল্লাহর কাছে এমনটাই প্রিয় যেটা অবিরত করা হয় সব সময় করা হয় কম হলেও আপনি মানে অনেক অনেক ইয়া করতে পারতেছেন অনেক অনেক করতে পারতেছেন না আপনি একদম বেসিক ফরজ ওয়াজিব আর সি মোহালা যদি আপনি অবিরত সবসময় করতে পারেন এটা আপনি আস্তে আস্তে আপনার জন্য নফর সহজ করে দেবে কম কম করে হলেও আস্তে আস্তে বেশি অটল থাকা আস্তে আস্তে বাকিগুলো সহজ হয়ে যাবে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে ভিতরের কথা আপনি যদি রুকিয়া করতে চান এই বিষয়গুলো যদি খেয়াল তাহলে আপনি রুকিয়া বা রুকিয়ার বিষয়ে কম ইফোর্ট অনেক বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ হচ্ছে বিষয় এরপর আমরা বিষয় কথা বলতে পারি সেফটি সমস্যায় যদি আক্রান্ত হই তাহলে যেন কোনো সমস্যা আক্রান্ত না হয় আর যদি সমস্যায় আর যদি মানে সমস্যা আক্রান্ত না তাহলে যেন সমস্যা আক্রান্ত না হই সেফটির জন্য আমরা কি করতে পারি সেটা বিষয় তো সেফটির সমস্যা তিনটা বিষয় বলা যায় একটা হচ্ছে যে নিজের নিরাপত্তা এক্ষেত্রে প্রথমত আল্লাহর আকুল করা একটা বড় বিষয় যে রাখা আল্লাহ ঠিক খেয়াল নাই তো আমি আমি দেখছি প্রায় পঁচিশটা মতন দেখছি এতগুলো তো করা সম্ভব না আপনি একদম হিফাজতের জন্য আমি মানে তিনটা আঙুলি যে আপনি আর কিছু না করতে পারেন আপনি তিনটা করেন একটা হচ্ছে যে আর সকাল সন্ধ্যায় আমার হিসাবেই না আপনি যে কোনো ধরনের আর একটা হচ্ছে যদি আপনি আপনার সমস্যা হবে না আর আপনি বেসিক অভ্যস্ত হন আস্তে আস্তে বাড়াবেন সবসময় করা হয় না যদিও তবুও চেষ্টা করা অনেক সময় দেখা যাচ্ছে যে এছাড়াও প্রতিটা কাজে বিসমিল্লা বলা এটা আসলে প্রতিটা কাজে বিসমিলা বলা আমরা ছোটবেলা শুনে আসছি জানাল কোন কিছু খাওয়া শ যখন ফা পাবেন আপনি বুঝতে পারবেন যে আমার উন্নতি হইতেছে আসলে বিশলে বলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আস্তে আস্তে বাড়াবেন জন্য বাইর প্রোটেকশনের জন্য করতে পারেন সেটা হচ্ছে যে বাইর থেকে গান বাজন এগুলো বন্ধ রাখা কোন ছবি টবি প্রাণীর ছবি এগুলো ঝোলা থাকলেও ফেলা অনেক সমস্যা দেখা যায় কি আমি বলতে হাটেঝালি থাকতে হাটেঝালি একভাবে তো সমস্যা হচ্ছে বলতে আমি রাত্রিবেলা বাসায় শুলে গোবা ধরে এই সমস্যা সেই সমস্যা তো আমি বলছিলাম দোয়া ঘুমাইতে একটু সমস্যা কমছে ভালো হয় না এরকম বলছিলাম পরে আমরা দাওয়া শেষ করছি যে বসে তার বছর অর্থাৎ গত বছরের ঘটনা গত বছর আমরা তো মাদশে নাই মাদশে চলে আমরা গেছি মাদর সময় তখন ওইভাবে বাসায় দেওয়া বাসায় দেখি বাসায় এরকম ঘোড়া লাগানো তারপরে সমস্যা আপনার তো ঝাড়ফুক কিছু লাগবে না এগুলো ছিঁড়ে ফেলেন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে সমস্যা বুঝতে চাই কোনো জিনিস কোনো সমস্যা নেই তবুও সমস্যা হয়ে যাচ্ছে মানে বাসের মধ্যে ধুয়ার পর আমি এক বছর পর সমস্যা ঝুলে এগুলো দিলে সমস্যা ঠিক হয়ে যাবে কিছু না এই বাড়ির খুব বেশি যা করা লাগে না বাচ্চাদের সমস্যার জন্য কি করবেন বাচ্চাদের সমস্যার জন্য বাচ্চাদের আসলে বাচ্চাদের আপনি অনেক সহজ আর তাদের রুচি আবার বিষয়টা অনেক সহজ বাচ্চাদের সমস্যা না হওয়ার কারণ হচ্ছে যে তাদের গুণাটুনা থাকে না আমাদের যেরকম আমরা একদম আমাদের সমস্যাগুলো গুনার জন্য আটকে থাকে বেভ হয় না বাচ্চাদের তো কোনো কিছু নেই সমস্যা আছে মানে দেখছি ঘটনা তার কান্টি আছে ওনারা অনেকদিন বলতেছিল ডাকতেছিল যে বাবা আসো বেড়াতে আসো এসে অনেক ধরে করছি রুখিয়া হয় না কিছু এটা শিখতে তো আমি গেলাম যাই দেখি আর কি অবস্থা হ্যাঁ কথা শুনতেছে না আমাদের সামনে বসে সাথে কথা বলছি তো রাত্রেবেলা হলো কি আমি বলতে আমার একটু সমস্যা হচ্ছে তুমি একটু আমার একটু রুকিয়া করে দাও পিছিয়ে কিনে আসে নাকি রুকিয়া করি পিচি নিয়ে আসতে আমি হাত টাকলে বলেন যে আউ বিকেল মাতিলামিমের মধ্যে না আর কি নাকেল মাতিলাম না মিংকুলি সে পানি ওহামা অমিকুলি আঙাল পরিপূর্ণ কালী মাতারা সকল সন্তান থেকে আর সকল হিংসুকের বদনজর থেকে আশ্রয় যাচ্ছি তো দোয়াটা হস্ত করি না ইজি আর আমি স্ট্রাই ক্লাস পড়লাম শুধু দিলাম একদম ঠান্ডা পড়া হচ্ছে একদম ঠান্ডা ওখানে ঠান্ডা হয়ে গেছে না বসে ওখানে তখনই ঠিক হয়ে গেল চুপচাপ বসে একদম মানে ইনস্ট্যান্ট আর কোনো সমস্যা নেই করবে ঠিক আছে মানে সাথে সাথে তখন এই যে সমস্যা সাথে সাথে হয়ে বাচ্চাদের ক্ষেত্রে এরকম দেখা যায় মানে এরকম মজার বিষয় আপনি যদি না পান কিন্তু কাউকে বলি যে বলছে আমার আমি এত বছর ধরে এত তিন বছর না চার বছর আগে পড়াশোনা শেষ করছি আমার রেজাল্ট এত ভালো ছিল কিন্তু সবাই ইচ্ছা করতো সবাই প্রশংসা কিন্তু আমি আর কোনো চাকরি পাইতেছি না তো আমি কেন বন্ধুদের তো মানুষ তাকাই এসেছে বা হিংসা আপনি যে হিংসা করছে না ইয়া করছে এটা আপনাকে নষ্ট করে দিতে পারে এটা মানে বিষয়টা খারাপ বিষয়টা খারাপ মানে একটা না মদ বিষয়টা কি বলবো এটাকে মানুষের মানে দুনিয়া যে জিনিসগুলো আমরা দেখি ভিতরে কথা দুনিয়া বিয়ে আমরা যে বিষয়গুলো দেখি স্বাভাবিক যেমন ধরেন এই যা দেখতে পাচ্ছি চোখের সামনে বা আমাদের বডিটা বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে না সবকিছু ধ্বংস হয়ে যাবে সবকিছু থাকবে না মরে যাবো কদিন পর বছর বছরের বিল্ডিংটা বছর ঠিক নষ্ট হয়ে শেষ কিন্তু এই যে এখানে একটা জিনিস আছে সেটা জাতশন মানে কেন হবে না বলেন আল্লাহ বলছেন খুলির রুফ মিন আমি রবনি আত্মা হচ্ছে আমার রবের আদেশ আল্লাহ আমার রবের মানে আল্লাহ তালা বলছেন তোমাকে তার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে তুমি বলো যে রু হচ্ছে আমার রবের আদেশের অংশ আল্লাহর আদেশ তো অভিনসন্ন না আল্লাহ আল্লাহর যেমন অবিনর্ষণ আল্লাহ সিফাত আল্লাহর গুণ এগুলো অবিনর্শন এগুলো ধ্বংস করে না কখনো তো রুপটা যেহেতু আল্লাহর আদেশের অংশ সুতরাং আমাদের আত্মা যেটা এটা সবসময় থেকে যায় কবরে যাব ওখানে কেউ জান্নাতের হাওয়া পাবে কেউ মুগুর খাবে সবকিছু যে আত্মাটা আত্মাটা কিন্তু আছেই মানে কেমন সময় যখন উঠবো তখন আবার জোড়া লাগবে এইদাকাইজমা অরুফা মানে সব জোড়া লাগবে আর কিন্তু যে আছে যে দুনিয়াতেও আসে আমাদের সাথে কবরের মধ্যেও থাকবে হাসলে যখন রু থাকবে জাননাতে যাওয়ার পর যখন চেঞ্জ আসবে হাবি কিন্তু রুটা আসে ওই যে রুটাই ওই যে জন্ম নিচতে বা সৃষ্টি করার সময় যখন যে তো ওই তখন ঠিক রু কিন্তু আছে তো এই যে আমাদের সাথে যে রুটা রুটা একটা ইনফিনিটি আর এই বদনজুরটা হচ্ছে এই রুয়ের একটা প্রভাব আত্মার প্রভাব এই জন্য এতটা বুঝতে তো এই তো একটা বিষয় তো মানে এই যে সমস্যাগুলো যেগুলো সমস্যা আপনার দেখলে মনে হয় মানে বদমুজোর বোঝার সমস্যা বদমের সমস্যা বুঝাও সহজ যে আপনার খুব খারাপ লাগতেছে হঠাৎ আলসমি লাগছে বদমজনের লক্ষণ গুলো হয়তো বলা যায় খুব সহজেই যায় খুব খারাপ লাগতেছে লাগতেছে মন বসতেছে না ওষুধ ক্ষেত্রে শুনতে ফাইল না জ্বর লাগতে আপনি জ্বর কিন্তু ভালো হতেছে না একটা পর একটা অসুখ লেগে চাকরি করতেছেন ব্যবসা করতেছেন একটা পর একটা ধর্ষণ নামতেছে এই বিষয়গুলো আপনার মনে হবে যে কিন্তু তা বলছেন আবার দেখি আল্লাহর এবং একটা বিষয় আসার কিছু হয় না কিন্তু এর পরের মানে মানুষের মরার পিছন সবচেয়ে বেশি সর্বাধিক যে কারণটা জড়িত থাকে সেটা হচ্ছে তো মানে একটা বড় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা বদ্মের বিষয়টা গুরুত্ব দিনের কারণ হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখেন হচ্ছে আপনি রুকিয়া কিলা করলেন বা কিছু কি লাভ করলেন আপনার সুস্থ নিহতে আপনার সমস্যা নিহতে আমার আপনি ধরেন অথবা সাথে আপনি কিছু যোগ করলেন আইতুল কুরসি জপ করলেন apni iccha sura fathaso kolle apni ehle choboste porte sen kul hu হচ্ছে বিষয় আপনার সমস্যা লাগতেছে খাপ লাগতেছে এক গ্লাস মগ পাই নিন তারপরে আপনি চেঞ্জ বুঝতে পারবেন গোসল শেষে আপনি চেঞ্জ বুঝতে পারবেন যে আমার মাথাটা এরকম জ্যাম মনে আমার ফ্রেশ মানে এটা বড় বিষয় আমি বললাম না কাকুর বেড়ে যায় এইটা ঠিক হয়ে যাবে আর জাদুর সংসার ক্ষেত্রেও একই জাদু সমস্যার ক্ষেত্রে আপনি একটু বেশি করবেন আর কি ক্ষেত্রে যেটা আপনি একবার হয়ে তো ক্ষেত্রে করলেন পড়লেন সুরা ফাঁয়া তিনবার পড়লেন স্রোয় ক্লাস ফেলাক তিনবার পড়লেন সকাল সন্ধ্যা পড়ে দিলেন এটা রেগুলার করলেন পানিতে ফুঁ দিয়ে খাইলেন এগুলো রেগুলার করলেন একটুকাল করে থাকেন অল্প অল্প করে অটল থাকেন এই সমস্যাগুলো কেন ইনশাআল্লাহ আর জিনের ক্ষেত্রে জিনের ক্ষেত্রে মাথায় হাত দিয়েগুলোই একই জিনিস ঘুরে আপনি যদি লাস্টে এতগুলো আছে এত পড় দরকার নেই আপনি যদি সোয়ে ক্লাস ফেলাক না সুরা বারবার যে ওখানে লাইতেছে এত কিছু করে জিনিস চিল্লাই তো যেরকম হাত পা কিছু না ঠিক আছে তো মোটামুটি একসাথে ফোকাস করতে আহ বদমি বিষয় বললাম কারণ কভার করতে এই শরীরের বিষয়টা যদি বলা যায় আমার মনে হয় প্রশ্ন বুঝতে পারি কোনো বিষয় যদি থেকে থাকে আলোচনার মধ্যে তাহলে এগুলো আগে পড়ে আর এরকম প্রশ্নগুলো একদম পরে করেন যেগুলো হচ্ছে না আসলে পাবলিক যদি আপনি রুকিয়া করতে চান তাহলে পড়তে রুকিয়া বইটা পড়তে পারেন আমাদের ব্লগ আছে রুকিয়া জি ব্লগ লেখাগুলো পড়তে পারেন অনেক বিষয় বিস্তারিত লেখা আছে যথেষ্ট আছে আপনি প্রাথমিকভাবে তিনটা বিষয় পড়বেন চারটা বিষয় পড়েন বদমজুরের লক্ষণ আর প্রতিকার জিনের জিন আক্রান্ত হওয়ার লক্ষণ আর জিনের নিয়ম জাদু আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আর কীভাবে যাদু রুকিয়া করতে হয় আর আস্তে আস্তের সমস্যাগুলোর লক্ষ্য তো মানে এই বিশেষ মৌলিক বিষয়গুলো যদি একটু করেন আর হচ্ছে যে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি এমন না যে আপনি অনেক বিষয় একসাথে পড়ে তারপর একসাথে কাজ শুরু করবেন আপনি যদি এরকম করেন তাহলে আপনার হবে না আপনি একটু পড়ছেন যতটুকু পড়ছেন আজকে যতটুকু শুনলেন এতটুকু আপনি ফলো করার শুন করেন আপনি যখন কোনো সমস্যা তখন আপনি সার্চ করার চেষ্টা করেন বা বইয়ের মধ্যে বা ব্লগের মধ্যে খুঁজেন কুজে তখন সমাধান মানে আগাতে চেষ্টা করুন তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার আপনি প্রথমে ব্যক্তিগত বিষয় বা নিজের পরিবারের বিষয় নিয়ে শুরু করেন করা আস্তে আস্তে আপনি আসলে আমি তো জানি যে 70000 আরবি দেখবেন আরবি দেখবেন মানুষের কাছে চাইবে না যে তার উপর রক্ষিয়া করা হচ্ছে যে ভাইয়া রক্ষা করেন তো স্বাভাবিক ভাবে অর্থ ভুল করা হয় যখন ভুল করা হয় আসলে তো এখানে সত্যি বলতে যে এখানে সব ধরে কথা বোঝানো হয়েছে সব কথা বোঝানো হয়েছে যে মানুষের কাছে চাইবে না এখানে তিনটা বিষয় এটা হচ্ছে যে আমি না এটা কারো ঝাড়ফুক করবে এটা চাই সেটা বিষয় কোনো মানা হয়নি কখনো মানে করা নেই আর একটা বিষয় যে মানুষের কাছে গিয়ে আমি যে ভাই আমার একটা সমস্যা এটা এখন যখন অপারোধ হবেন সেক্ষেত্রে বাদে আপনি চাইবেন না ঠিক আছে প্রথম বিষয় হচ্ছে এটা যদি আপনি চান আপনার কোনো সমস্যা আপনি নিজের সমস্যার জন্য আপনি নিজের রুচা করতে পারবেন তখন আপনি যদি অন্য কারো কাছে গিয়ে বলেন রিকোয়েস্ট করেন তাহলে আপনি সত্তর হাজারের মধ্যে পড়ে যাবেন তবে একটা বিষয় কি জানাতে যাবে ঠিক আছে বিভিন্ন অফার আছে সেই অফার গুলো নিতে পারেন আপনি এই অফারটা সেই অফার গ্রহণ করতে পারেন আবার দেখি আপনি যদি নিজের লুকিয়ে নিজের সমস্যাটা নিজের নিজের জন্য কোন সমস্যা নেই শুনে বলছিলাম যেমাস বিভিন্ন যুগে আলেন জার রহমতুল্লাহ অনেক আগে এই জামার কদিন আগে আপনি যখন সংখ্যার মধ্যে দেখবেন যে একশো বাহাত্তর তিনশো লেখা আছে অর্থ তো আপনি জানেন না নাম যেমন হতে পারে আপনি হয় চার হয় এক দিনে চার হয় আল্লাহজন আমি শুরুতে করতাম যে জানতাম না আসলে সংসারে মানে বিষয়টা শুনে আমার এরকম মনে হয়েছিল যে পরে আমি দেখলাম যে শেখ খালিদ আলিপসি জানি বিষয়টা আমরা অনেকে জানি যে শয়ানরা আসমানির ওখানে যায় যাওয়ার পর একটু কথা বার্তা শুনে ওই ব্যাপারে ফেরস্তারে কি আলোচনা করতেছে ভবিষ্যতের বিষয় আলোচনা করে এসে মানুষের ইয়াদের কাছে জানে গণকদের কাছে এগুলো তো বলছি উনি বলছেন যে ভাই দেখো শতটুকু সময়ের জন্য আসমানের ওখানে যাওয়ার চান্স পায় দৌড়ায় চলে আসে এত কিছু কিছু তো জানে কিন্তু ওখানে ছিল ওখানে তুমি বলছি চুরি বে আনে নাই মানুষ ছিলেন কোনো প্ল্যান ছিল না এই জন্য উনি আনছেন লাঠি আনছেন মানে ছোটখাটো যেগুলো বিষয়ে নিয়ে আসতে কিন্তু শয়তান অনেক কিছু তো খালিদিপসি খালিদিপসিং ইন্ডেক্স আছে যেখানে মানে মায়ের নাম আছে যে মায়ের নাম এই সন্তানের নাম এই সেন্ট্রালাইজ মানে কেউ যদি কারো স্বামী স্ত্রীর কোনো শয়তান যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায় নিতে নিজে বুকে জড়া হ্যাঁ ঠিক আছে অন্য কিছুটা করা আছে সবচেয়ে প্রথমে ধারণা রুকিয়ার বিষয় যে আপনারা মেডিকেল টেস্ট বা ডাক্তার দেখানোর পর কোনো সমস্যা খুলে পান না আমরা জানি অনেকগুলো মেডিকেল অনেকগুলো বিষয় যেমন হরমোন চেঞ্জ হয় বা থাইরয়েড সমস্যা দেখা দিতে পারে সময় দেখা যাচ্ছে অনেক হয়ে সাইকোসিস আমরা যেটা বলি ধরে করতেছেন দেখা যাচ্ছে না তার প্রয়োজন হলে সেটা গুরুত্ব দেবেন খুবই হচ্ছে যেমন আপনার সমস্যার চিকিৎসা তেমনিভাবে এটা ফুদ দেওয়াটাই আপনার ডায়াগনসিস ঠিক আছে আপনার স্বাভাবিক আপনি সুস্থ মানুষ আপনার কোনো প্রাণ সমস্যা নেই যখন তখন একটু বেটার ফিল করতে পারে আপনি ডিপ্রেশন থেকে করবে আর যদি আপনার প্রেণাঙালো সমস্যা থাকে জিনের সমস্যা আসতে তখন করবে করবে উঠবে ভয়েস চেঞ্জ হয়ে যাবে বা অন্য একটা চলে আসবে কথাবার্তা শুনে বুঝে যাবে হবে তো এখানে একটা হচ্ছে যে উপর যদি মানে অনেক ধরে সমস্যা থাকে তখন তারিজিক্যাল আসে আপনার যে শারীরিক মানসিক যে ক্ষতিগুলো হয়েছে এগুলোর জন্য ডাক্তারের চিকিৎসা করতে থাকেন দুটাই একসাথে করতে থাকেন এগুলো আমার গরিব এটাই আর রুকিয়া করলে বুঝে যাবে যে আপনার সমস্যাটা শুধুই প্যানও না আর তৃতীয় প্রশ্ন হচ্ছে বদনজর ধরনের ভালো মানুষ খুবই আলোয়া মানুষ আমারও একটু বদনজর কারো করতে পারে সেই থেকে আমি যেটা সেটা হচ্ছে রুট হতে হবে আপনি অনুগ্রহ করতে পারবেন না যে ঠিক আছে টাকা না দিতে হবে মানে এখানে আপনার একটা বিষয় থাকবে যে আপনার নিজেকে এটার উপর ডিপেন্ড করে চলতে হবে বাড়তে তাই আমি শুধুমাত্র রুকিয়া প্রদর্শন হিসাবে আপনি অন্যান্য ডাক্তার হিসাবে আপনি করতেছেন ডাক্তারি চেম্বার আসতে আপনার ব্যবসা আছে বা অন্যান্য আছে রুকিয়া করতেছেন রুকিয়ার জন্য ঘন্টা বা বিকাল থেকে সময় দিচ্ছেন দুই সময় দিচ্ছেন ঠিক আছে এটা এটাকে পেশা হিসাবে না নিশ্চয়ই বলবো আর একটা বিষয় হচ্ছে যে এটা তো ওই জন্য বলো মানুষ ভুল করে তার মানে বুঝা গেলো যে খারাপ একটা সত্তা মানুষের মধ্যে থাকে তো মানে আপনি যত ভালো মানুষই হন আপনার নজর লাগতে পারেন স্বাভাবিক স্বাভাবিক লাগতে ঘটনা আছে তো আল্লাহর দুনিয়া চায় ইনশাআল্লাহ আমরা সুনা কেয়ারের অ্যারেঞ্জমেন্টে ইনশাআল্লাহ একটা বাকি ট্রেনিং সেকশন হবে ইনশাআল্লাহ বেলো মানে সকাল 9টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ তো ওখানে আছে যারা পড়তে চাই তোমরা নেভার যে প্রিন্ট চাই एट লিস্ট মানে কিছু কোরআন শুদ্ধ আছে তাকে ফ্রেসি প্রেফার কর ইনশাআল্লাহ এই থেকে সকাল দশটা থেকে চার দিনের পর পরিবারের যে বুঝে তাকে একটু করতে পারি আর কিছুদিন করার পর যত হারা যাবে বড় বড় সমস্যা থাকে তাহলে মুসলমানদের তো এরকম হয় যে কদিন বলা হয় আলোচনার মতো করে দেওয়া সেটা হচ্ছে মানুষের উপর রুকিয়া তো ওগুলো হারাম স্পেল আর আমরা যেগুলো পরিমাণে এগুলো হালাল স্পেল তো মন্ত্র হিসেবে বা ইয়া হিসেবে ইফেক্ট করে মানে ইয়া সাধারণ স্পেল হিসেবে শব্দগুলির একটা প্রভাব হচ্ছে এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে রহমত হিসেবে দোয়া করা হয় বা রহমত চাওয়া হয় এটা একটা বিষয় তো মানে কেউ যদি একদম করে মানে যদি একদম না করে যে কাজ হয় হয় যে স্পেলের যে ইফেক্টটা আছে সেটা পাবে রহমত পাবে না কিন্তু যদি স্পিরিটি এফেক্ট আসে জারভিটি এফেক্ট আসে সেটা সম্ভব কারণ কিছু তবে আসলে মানে পুরোপুরি ফায়দা হয় না আপনি নাকি এভাবে বলতে পারেন যে তুমি দেখো রুকিয়া করে দেখো যদি ফায়দা এখন আমি তোমার উপর রুকিয়া করবো যদি বুঝতে পারো কোন যদি ফায়দা বুঝতে পারো বা সাথে সাথে তাবিজ থাকলে অনেক সময় দেখা যায় যে আমি এরকম দেখছি রুকিয়া করছি জিনিস যাইতেছে না মানে কি সব বলতে ফালতু মানে কি সব মানে উল্টা কথা বলে না আছে সাগরের মধ্যে শ্রীলঙ্কায় কি কি সব এবার অনেক ফাউরে বলতে তো ওনার হাজবেন্ড ছিল সাথে আমি বললাম যে আছে ওনার সাথে কি তাবিজ আছে রুকিয়ার আগে আমার জিজ্ঞেস করতে খেয়ালছিলাম হ্যাঁ তো খুলছে খুলছে জিনিস জিনিস গেছে গেছে শেষ মানে আবার দেখা হয়েছে তারা এক মাস পরে আবার দেখা হয়েছে আর কোনো সমস্যা গেছে শেষ ওই মানে করতে পারলে ভালো না পাইলে আপনি আপনি মানে শুরুতে আপনি রুকিয়া করেন তারপরে ভালো কিছুটা দেওয়া আসলে চেষ্টা করেছে আখান্দুল্লাহ বা আমি আসলে রুকিয়ার জগৎ আরো অনেক মর্যাদা অনেক অনেক বৃদ্ধিপূর্ণ আসলে খেলতে নামে আমরা নিয়ে যাব আপনার পরের পর্যন্ত আজ থেকে বিশ বছর পর বাংলাদেশে কোন কথা বলে অভ্যাস নেই আগে এক দুবার বলছো মাত্র তো মানে আলোচনায় বা প্রশ্ন উত্তর যদি কোনো কারোর কোনো সমস্যা মনে হয় বা মানে কিছু ভালো যাই হোক ফিডব্যাক জানাই আমার ফেসবুক আইডি জানাতে পারেন কোনো বিষয়ে যদি আমার ইম্প্রুপ লাগে বা ভালো মন্দ জানায়নি সব ভালো লাগবে তাহলে